আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ نحমদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি ওয়া وَا بِنَاءِ وَمَا لَهُ لَا مُحَمَّدِ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ إِلَاكَ فَتَنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ بسم الله الرحمن الرحيم والذين وجاهدوا في سبيل الله والذين ونصروا والذين ونصروا أولئك هم المؤمنون حقا لهم হপা ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم ما من إمرء ينصر مسلما في موطن ينتهك فيه قرمته وينتقص إلا نصره الله في موطن يحب نصرته في بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হেফাজতে ইসলাম শেগে আয়োজিত আজিম শারদ সম্মেলনে উপস্থিতার সদর ইজলাস বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের অন্যতম মসিফা সার হাজরত আল্লামা জুনেদ বাবু নগরী দামখা তহমুল আলিয়া দিগার হজরাতাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ হজরত সাল্লাই আয়োজিত হেফাজতে ইসলামের উদ্যোগে এই সম্মেলন বাংলাদেশের বর্তমানে একটি আলোচিত ঘটনা হেফাজতে ইসলাম বাণী হল একটি বিপ্লব হেফাজতে ইসলাম অর্থই হল সকল ধরনের মিথ্যা অন্যায় বাতিলের বিরুদ্ধে এক প্রচন্ড বিদ্রোহ হেফাজতে ইসলাম অর্থই হল যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোন বাতিলের বুকের মধ্যে থর থর করে কাপন তৈরি করা কাজেই হেফাজতে ইসলামের মঞ্চ অর্থই হলো হকের আওয়াজ বুলন্দ করবার মঞ্চ হেফাজতে ইসলামের মঞ্চ অর্থেই হলো বাতিল কেস্তনাব করে দেওয়ার জন্য এক আগামী দিনের মহা পরিকল্পনা গ্রহণ করবার মঞ্চ মোহতারাম হাজির মঞ্চে উপবিষ্ট হয়ে আপনাদের সম্মুখে শাহালক সম্পর্কে কি আলোকপাত করব। করবো হাজর এবং আকাবেরিন এখানে মজুদ তবে রসিউল আকলাম সাল্লামের সিরাত এবং নবী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আদর্শ সে সম্পর্কে দু কথা বলি যেহেতু বিষয়টি বর্তমান সময়ে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং সময়ের প্রেক্ষাপট যদি জিজ্ঞাসা করা হয় রসুল সাল্ল আলিহাস্লামের নবুয়ের তেইশ বছরের জিন্দীর সবচেয়ে বড় তাৎপর্যময় নীজির আদর্শ বিভিন্ন কারণে কারণে রসুল সাল্ল আলিহাসাল্লামের জীবনের সিরতে নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তাৎপর্যময় ঘটনা হলো হিজরতুল নবী হিজরতুল নবী রসুল সাল্লাম হিজরত করেছিলেন এই হিজরতুল নবী যখন। মুসলমানদের জন্য স্বতন্ত্র ভিন্ন করে সাল গণনার বর্ষ গণনার একটা রীতি পদ্ধতি প্রচলন করবার পরামর্শ হয়েছিল যেমন খ্রিস্টানরা ইসাই নবী ইসা আল সালামের জন্মকে কেন্দ্র করে তারা ইসাব্দ এবং ইসাই সাল গণনা করে থাকে পৃথিবীতে সেটার প্রচলন রয়েছে তো উন্মতের মুসলিমা একটি ইসলামী বর্ষ গণনার প্রয়োজনীয়তা যখন অনুভব করল তখন তাদের মধ্যে সেই সোনালি যুগে সেই সাহাবেক রামের যুগে খেলাফতের আশাদার যুগে এটা এসেছিল যে মুসলমানদের বর্ষ গণনার এটার সূচনা এবং এর প্রচলন কোন ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। তখন মুসলিমার সামনে নবী করিম সাল্ল আলিহাসাল্লামের জীবনের সকল তাৎপর্যময় ঘটনাগুলো বিদ্যমান ছিল ঈসা আলিহ ইসাল্লাম যেমন জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে ঐক্যমত পোষণ করেছেন যে কারো জন্মকে নিয়ে উন্মাদনা তৈরি করা নবীর জন্মকে নিয়ে অতিমাত্রায় উদযাপন করা এটা খ্রিস্ট আদর্শ হতে পারে কেন্দ্র করে বর্ষগণনা শুরু হয়নি আল্লাহর পয়গম্বরের জীবনে অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যময় ঘটনা ছিল বদরের জিহাদ কোহদের জিহাদ খন্দকের জিহাদ এবং সবচেয়ে বিষয় যেটাকে চয়ন করেছেন উম্মতে মুসলিমার বর্ষ গণনার সূচনা হিসেবে সেটা হলো হিজরতুল নবী এজন্যই জন্যই উম্মতে মুসলিমার বর্ষগণনা শুরু হয় এবং সেটাকে আমরা বলে থাকি হিজরিয়া। অর্থাৎ হিজরি বর্ষ কেন কারণ পর্যন্ত প্রতিদিন মুসলমানেরা যখনই তারা বর্ষ গণনা করবে তারিখ গণনা করবে তখনই তাদের সামনে আসানাতুল হিজরিয়া বা হিজরি বর্ষ শব্দটি উচ্চারিত হবে আবার তখনই তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর হিজরতের সেই চেতনা আবার তাদের মধ্যে জাগরিত হবে মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত এই হিজরতের চেতনা জাগরুক থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহর দিন জিন্দা এবং কায়ে মোহতার প্রশ্ন হল হিজরতের চেতনাটা কি হিজরতের আদর্শটা কি ছিল আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম মক্কায় বিজয় জন্মগ্রহণ করেছেন মক্কার মাটি আল্লাহর নবীর প্রিয় জন্মভূমি মাতৃভূমির মাটি এবং সন্দেহাতিক ভাবে বলা যায় এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র ভূখণ্ড হলো মক্কার মাটি সবচেয়ে মূল্যবান সবচেয়ে তাৎপর্যময় সবচেয়ে হলো মক্কার মাটি শরীফ নির্মিত হয়েছে মক্কার মাটি একমাত্র মাটি যে মাটিতে বাইতুল্লাহ দক্ষিণ পূর্ব কর্ণারে জান্নার থেকে বৃহস্প থেকে আগত দুধের মতো সাদা ধবধবে পাথর যেটা মানুষের গুণা এবং ইব্রাহিম আলী সালাতামের পদচিহ্নকে নিজের বক্ষে ধারণ করে আজও পর্যন্ত বিদ্যমান মক্কার মাটি একমাত্র মাটি যে মাটিতে বাইতুল্লাহ সম্মুখে এই পাথরের শুষ্ক রুক্ষ ভূমির মধ্য দিয়ে আল্লাহর কুদ্দতের এক জ্বলন্ত নিদর্শন এক ধরনার প্রশ্রবণ প্রবাহিত হলো। পৃথিবীতে যার কোন দৃষ্টান্ত নেই সেই বিশুদ্ধতম পবিত্রতম পানির প্রস্তাবন পৃথিবীতে জমজমের পানির কূপ সেটা জমজমের পানির ঝর্ণা এটাও পবিত্র মক্কার মাটি থেকে প্রবাহিত মখতারাম হাজরিন মক্কার মাটি সে মাটি যেখানে একটা মসজিদ নির্মিত করে মসজিদে মসজিদে হারাম হারামকে কেন্দ্র করে গোটা মক্কার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা জায়গা যেটাকে হারামে মাকি বলা হয় এই হারাম এটা একটা মর্যাদাবান একটা মর্যাদা সম্পন্ন জায়গা যে ব্যক্তি প্রবেশ করবে তার জীবনের নিরাপত্তা লাভ করবে আল্লাহর বলেছেন पवित्र हरामूर्ण हारामे गा उत्पन्न हो गर्दावान से गाँव भांगा जा गो पता से गसम्माना मक्कर हराम जो घास उत्पन्न हो घासड़े फेला जा मक्कर हराम्रत सम्मानित कबूतर को हरिण खरगोश को शिकार कर बार प्राणी जो विश्राम ग्रहण करते थे আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই ধরনের অকল্পনীয় অবিস্মরণীয় অতুলনীয় এই সম্মান এবং মর্যাদাগুলোর গুলোর পাশাপাশি এ মাটি আমার নবীর জন্মভূমি এ মাটি বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লামের মাতৃভূমি এ মাটিতে আল্লাহ নবীর তার শৈশব কৈশোর যৌবন প্ররত্বের হাজা আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সমস্ত পূর্ব পুরুষরা শুয়েছিলেন যে মাটিতে যে মাটিতে আল্লাহর নবী পৃথিবীতে যত ভালোবাসতেন অন্য কোন মাটি কে তিনি এতটা ভালোবাসেননি মোখতারাম আমরা মনে করি যদি আমাদের মনের মধ্যেই মনে হয় শুধু দেশপ্রেম রয়েছে জন্মভূমির প্রীতি পূজি আমাদের হৃদয়ে রয়েছে না না আল্লাহ নবীর হৃদয়ও তার মাতৃভূমি পবিত্র মক্কার পাটির প্রতি অসামান্য আকর্ষণ ভালোবাসা দেশপ্রেম ছিল জন্মভূমির প্রেম ছিলেন মাটি পৃথিবীর অন্য কোন ভূখণ্ডের মাটি আমার নিকট তোমার চেয়ে বেশি প্রিয় নয় আমার কম যদি তোমার বুকের মধ্যে আল্লাহদ্দিনের ঝানবাস উন্নত করতে প্রতিবন্ধকতা না করত তাহলে পৃথিবীর অন্য কোন উদ্দেশ্যে কোশ্চিন কাল হেমকার মাটি আমি তোমার থেকে বিচ্ছেদকে এক মুহূর্তের জন্য মেনে নিতাম না মোখতারাম হাজির পয়গম্বরের জন্য সমস্ত সম্মান এবং মর্যাদাগুলো নিহিত ছিল কিন্তু শুধু ছিল না একটা বিষয় সেটা হলো আল্লাহর দিন কায়েম করবার অনুকূল পরিবেশ ছিল মোখতারাম হাজরিন আল্লাহর পয়গম্বর সেদিন তার সামনে একদিকে নিজের চোদ্দ পুরুষের বস্তু ভিটা পবিত্র মক্কার মাটির প্রেম এটি যখন কন্ট্রাডিক হয়ে গেল যখন দুই পাল্লায় গেল খোদার কসম খেয়ে বলি আমার কয়েকম্বর দেশপ্রেমকে অগ্রাধিকার দেননি দুনিয়া এক দিকে আমার দেশ দিকে আমার দল দিকে আমার নেতা দিকে আমার নেত্রী দিকে আমার জাতি দিকে আমি আমার তালাক দিলাম আমি আমার দেশকে ত্যাগ করলাম আমি আমার নেতা নেত্রীকে লাফি মারলাম খুব করলাম এটার নামি হলো হিজরতুল নবী মোহতারামাজরিন হজরত রসুল আকরম সাল আলাইহি ওয়াসাল্লামের জীবনের হিজরত এজন্যই সবচেয়ে তাৎপর্যময় ঘটনা সেদিন আল্লাহ নবী হিজরত করেছিল বলেই পরবর্তী দশ বছরে পাঁচশো মুসলমান থেকে স লক্ষ সাহাবে উন্নীত হয়েছিল সেদিন আল্লাহ নবী হিজরত করেছিল বলে সোনার মদিনায় ইসলামের স্থাপিত হয়েছিল। সেদিন আল্লাহ নবী হিজরত করেছিল বলে বদরে ইসলাম বিজয়ী হয়েছিল। সেদিন করেছিল বলে ও খন্দকে ইসলামের ছন্ড সমুন্নত হয়েছিল সেদিন আল্লাহ নবী হিজরত করেছিলেন বলেই আট বছরের মাথায় মক্কা বিজয় হয়েছিল সেদিন আল্লাহ নবী হিজরত সেদিন আল্লাহ নবী হিজরত করেছিলেন বলেই আজ হাজার বছর পর ছয় হাজার কিলোমিটার দূরে বসে সবুজ বাংলারের প্রান্তরে ইসলামের দাওয়াত আমরা খুঁজে পেয়েছি হিজরতুল নবীর ঘটনা এটা অতুলনীয় নবীর সিরাত অতুলনীয় নবীর আদর্শ নবী আল্লাহর পয়গম্বরের তাৎপর্যময় ঘটনা হিজরত আল্লাহর নবীর জীবনের সঙ্গে আল্লাহ নবীর জীবনের সঙ্গে খাস কোনো বিধান নয় নবী চলে গেছেন হিজরত চলে গেছে ব্যাপারটা এমন নয় আল্লাহ চলে গেছেন ইসলাম চলে যায় নাই আল্লাহ করেছেন মরে যায় নাই আল্লাহ নবীর আদর্শ যেমন মরে নাই তেমন পর্যন্ত নবীর আদর্শ যেমন জিন্দা থাকবে ইসলাম যেমন জিন্দ থাকবে কেমন পর্যন্ত উম্মতে মুসলিমের মধ্যে হিজরতের আদর্শ জিন্দা থাকতে আল্লাহর কোরআন খুলেন পবিত্র মধ্যে এখনো পর্যন্ত হিজরত সংক্রান্ত সেই করছে বিধানের আয়াত আল্লাহ এখনো পর্যন্ত হিজরত সংক্রান্ত কোরআন আয়াত এবং নবীর হাদিসগুলো গুলো অবস্থায় এবং বলবৎ অবস্থায় এখনো পর্যন্ত জারি আছে খোদার কোরআন খুলেন যাদের উপরে হিজরত ফরজ হয়ে গেল هجرت <سلح> فرض <سلح> حوار <سلح> پروجر هجرت کرلنا فدر شمپور كاللال <سلح> <سلح> <سلح> قرآن قطو قطور حشيرباني اتشارن کرلو الذين تتوفاهم الملائكة ظالمين أنفسهم قالوا فيما كنتم قالوا كنا كن مستدعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتحاجروا فيها فأولئك مأواهم جهنم হিজরত করা যাদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছিল কিন্তু তারা মাতৃভূমির মায়া ত্যাগ করতে পারে নাই নিজেদের বাড়ি ঘরের মায়া ছেড়ে খোদার পথে তারা হিজরত করতে পারে নাই এমত অবস্থায় আল্লাহিনটা তো সংকুচিত ছিল না তোমরা কেন এমন এলাকায় চলে গেলে না যে এলাকায় গিয়ে তোমরা দিন এবং ইমানকে হেফাজত করতে পারতে হিজরত করবার ক্ষেত্রে শিথিলতা রাখা হলো শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্যই হিজরতের বাধ্যতামূলক বিধানের ক্ষেত্রে শিথিলতা রাখা হলো তারা হল ওই সমস্ত মানুষ কিতাবগুলো খুলুন হাদিসের কিতাবগুলো গুলো খুলুন কোরআনের এই আয়াত যখন নাজিল হল পবিত্র মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের উপর ইমান অনকারী একজন বৃদ্ধ সাহাবি ছিলেন তারিখের কিতাব এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে যার নাম লেখা হয় এত বয়স তার হয়ে গিয়েছিল বয়বৃদ্ধির কারণে তার চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত লুপ্ত হয়েছিল তিনি চোখে দেখতেন না বৃদ্ধ মানুষ একা একা চলতে পারতেন না চোখেও দেখেন না শরীরে চলবার মতো ক্ষমতা হওয়ার পর তিনি বললেন আমার আল্লা তো বলেছেন হিজরত করবার যাদের কোনো উপায় নেই কেবলমাত্র তাদের জন্যই হিজরতের বিধানের মধ্যে শিথিলতা আছে কিন্তু আমার যেহেতু এখনো উপায় আছে যদিও আমি বৃদ্ধ হয়ে গিয়েছি যদি আমি নিজের যদিও আমি নিজের চোখে দেখি না যদিও আমি নিজের পায়ে চলতে পারি না কিন্তু আমার তো নিজের রয়েছে। যাদের কাঁধে আমি হিজরত করতে সামর্থবান কাজে আমি মনে করি না আমার জন্য হিজরত থেকে পিসপা থাকবার কোন সুযোগ রয়েছে সন্তানদেরকে ডেকে বললেন আমি তোমাদের বাবা আমার নির্দেশ তোমরা পালন করবে কিনা সন্তানরা বললো জন্মদাতা বাবা হিসেবে আপনার যে কোনো নির্দেশ আমরা তাহলে আমাকে তোমাদের কাঁধে বৃদ্ধ নাবিনা অন্ধ পিতাকে কাঁধে ভর করে দিয়ে সাড়ে মাইল দূরত্বের পথ সোনার মদিনার জন্য হিজরতের পথে তারা রওনা করল মদিনা পর্যন্ত পৌঁছতে পারেন না নামক জায়গায় মাত্র পৌঁছেছেন ইত্যবসরে তার জীবনের বিদায় ঘন্টা বেজে গেল মৃত্যুর সময় তারা হাজির হয়ে গেল মৃত্যুর সময় হাজির হয়ে গেলে এক মুহূর্ত কারোর জন্য কোন অবকাশ নাইব্রাহু মৃত্যু বিলম্বিত হল না তা নামক জায়গায় তিনি করলেন তারা আফসুস করতে আরম্ভ করলেন যে হায় হায় এমন একজন বৃদ্ধ মানুষ চোখে দেখে না এর হিজরতের জন্য সাহস করেছিল কিন্তু আফসুস জম্মা ইবনে জন্দুবের জন্য তার হিজরতটা সমবেদনা প্রকাশ করতে আরম্ভ করলেন গোটা মদিনার মধ্যে তার জন্য একটা শোক এবং দুঃখ এবং আফসোসের রব এমন সময় আমার আল্লাহাকবুল আলম পবিত্র কোরনের আয়াত দিয়ে জিব্রি লিনে কায় নাট কোরণের আয়াতির হল ওই তিহ মুির মুহাজিরন ইহি রসুলিহিম রি খুল মৌত ফহ আল্লাহ তার হিজরতটা পরিপূর্ণ হয় নাই না না এটা তোমাদের ভুল ধারণা যে মুহূর্তে জন্য নিজের ঘর থেকে কদম রেখেছিল হিজরতের পথে সেই মুহূর্ত থেকে আমি আল্লাহ আরসের উপর জামরার নাম মহাজরিনের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি সুতরাং আমার জমরার জন্য কোনো দুঃখ প্রকাশের দরকার নাই কোন এবং গৌরবের শিরোনাম হয়ে গেল আল্লাহর কোরআনের গুলো খুললে তফসির ইবনে কাসির তফসির রহুল মানি তফসির বাহারুল মোহিত তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করলো আল্লাহর নবী বললেন যে দুঃখের কোনো কথা নাই হিজাম খোদার পথে হিজরতের জন্য কদম উঠিয়েছে যারা হিজরতের পথে রা করে তারা যদি প্রতি মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তারা যদি মধ্যে নৌকা ডুবিতে তাদের তাদেরকাল হয়ে যায় বিষাক্ত ছাপুর দংশনে যদি তাদের মৃত্যু হয় দুঃখের কারণ কারণ নাই নাই। বরং এটা হলো তাদের জন্য গৌরবের মৃত্যু এটা হলো তাদের জন্য শাহাদতের মৃত্যু দোস্ত এ কথাগুলো আজকে কেন বললাম এগুলো কোরআনের আয়াত এগুলো আল্লাহর পয়গম্বরের সহি সহি হাদিস ও মুসলমান আমাদের বক্তব্যগুলো আজকে চট্টগ্রাম শহরের বীর চট্টলার এই জমিয়তুল ফালাহের ময়দানে উচ্চারিত হচ্ছে কিন্তু আজকের এই প্রচার মাধ্যমের উন্নয়নের যুগে কর্ণ কুহরে পৌঁছবে আমাদের এ কথাগুলো হয়তো আরাকানের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান নারী শিশু আর পুরুষদের কর্ণ হয়তো পৌঁছবে আমরা তাদেরকে ষোলো কোটি মুসলমানের পক্ষ থেকে দুইশো কোটি উন্মত মুসলিমের পক্ষ থেকে তোমাদের সন্তানেরা নদীতে ভেসে গিয়ে থাকতে পারে তোমাদের মা বোনেরা তোমরা তোমাদের মা বোন তোমাদের ভাইদের লাশগুলো উত্তাল বন্দোপসাগরে ভেসে যেতে পারে কিন্তু আমি করি তারা বঙ্গোপসাগরে ঢুকতে পারে করে তাদের লাশ ভাসতে পারে নাশ নদীর স্রোত তাদের নাশে রুদ্ধ হয়ে যেতে পারে কিন্তু তেমন পর্যন্ত তারা মরতে পারে না তারা সোলোল সমুদ্র থেকে সমুদ্রে সারা পৃথিবীতে ইসলামের ঠান্ডা সমুন্নত করে যাবে ইনশা কাজেই তাদের জন্য কোন করুণা নয় তাদের জন্য কোন দক্ষ নয় আজ রোহিঙ্গ আজকে রোহিঙ্গা মহাজের দের কে নিয়ে অনেক ধরনের অপপ্রচার চলছে রোহিঙ্গা মহাজের কে নিয়ে বাংলাদেশের মধ্যে খোদ খোদ বাংলাদেশের মধ্যেও रोहिंग सबसे बड़ा एक विंश शतभ विश्व जी बड़बर जी हिंस हायनार जी मायानम सरकार मिथ्याचार कर पृथ्वी इतिहास सब चे बोले पृथ्वी इतिहास रेकर्डते मायानमार सरकार निर्लज्ज मिथ्याचार विश्वसर बोल मिथ्याचार बोलें कि मिथ्याचार मायानमार सरकार रोहिंगा मुसलिम देखे मुसलिम दे आदिवासी स्वीकार करना तर रोहिंगारा कान बहिरागत তারা বলে আরাকানে বাংলাদেশ থেকে বহিরাগত আল্লাহর পয়গম্বরের একশত বছরের মাথায় একশো বছরের মধ্যেই সমুদ্র পথে নৌপথে ইসলাম আগমন করেছিল বঙ্গোপসাগর দিয়ে একই সঙ্গে বাংলাদেশের অঞ্চল বীর চট্ট ইসলাম এই মাটিতে সর্বপ্রথম পদার্পন করে সমুদ্রের অপর প্রান্তে মাটি একই সঙ্গে ইসলামের যায়। এরপরে থেকে শত বছর বছর পর্যন্ত অতিক্রান্ত হয়েছে এই চট্টগ্রামের মাটি যেমন কোনোদিন ইসলাম শূন্য হয়নি তেরো বছর পর্যন্তই আরাকানের মাটিও কোনদিন ইসলাম এবং মুসলমান শূন্য হয়নি এটাই হলো আরাকানের ইতিহাস এই তেরো শত বছরের মধ্যে সাড়ে তিন এমন রয়েছে যে সময়টাকে আরাকানে ইসলামের সোনালী যুগ বলা যায় যে সময়টাকে আরাকানের মুসলমানদের ইতিহাসের যুগ বলা যায়। সোনানীতি চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দ যখন আরাকাটের মাটি যখন আরাকানের মাটি মুসলমানদের চোখের অস্তুতে ভেসে যায় আরাকানের মাটিতে যখন জুলুম এবং নির্যাতনের স্বর্গরাজ্য কায়েম হয়েছিল চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দে সুলতান সুলাইমান শাহ নামক এক মুসলিমের আরাকানের ইসলামের শাসন ব্যবস্থা কায়ে হয় আরাকানের বিচার ব্যবস্থায় কোরআন আইন কায়েম হয় চোদ্দশো থেকে পনেরোশো তিরিশ থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত আকাশের একটা স্বাধীন পতাকা সাড়ে তিনশত বছর পর্যন্ত পথ করে উড়েছিল যে স্বাধীন পতাকার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত আকিম উদ্দিন খচিত অবস্থায় ছিল মোহতার মহাজ মাটি সাড়ে তিন শত বছর থেকে নিয়ে শুরু করে দ্বিতীয় সেলিম শাহ পর্যন্ত আঠারো জন মুসলিম শাসক এই আরাকানকে শাসন করেছিল মোখতারা কালের পরিবর্তরে মুসলমানদের শাসন ব্যবস্থার পতন ঘটেছে এই শাসন ব্যবস্থায় পরিবর্তন কিন্তু আমরা বলতে চাই যে মাটিতে যে জাতি সাড়ে তিনশত বছর পর্যন্ত রাজত্ব করলো যে জাতি সাড়ে বছর পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ন্যায় এবং ইনসাফ আর মানুষের অধিকারগুলো পৌঁছে দিল যে জাতির আঠারো জন নায়ক শাসক যাদের সোনালী শাসনের দ্বারা মাটি সমৃদ্ধ হল আর সেই আঠারো জন শাসকের সাড়ে তিনশো বছরের সোনালী ইতিহাস অস্বীকার করলজ্জ মিথ্যাচার ছাড়া কিছুই হতে পারে এই মিথ্যাচার করছে মানুষের বুকের রক্ত দিয়ে হোলি খেলে যারা মায়ের গর্ব থেকে তার সন্তানকে বের করে মায়ের চোখের সামনে কেটে টুকরো টুকরো করতে পারে সেই বর্বর জাতি মিথ্যাচার করবে এতে আমরা বিস্মিত না এবং খুব বেশি অবাকও না। কিন্তু অবাক হই বিস্মিত দেশ বীর হাফেজ ফরিদপুরের বাংলাদেশ হাটহাজারি পটিয়ার বাংলাদেশ আহমদ শ এবং হেফাজত ইসলামের এই বাংলাদেশ এই বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে ঘাটতি মেরে বসে থাকা দেশবিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রি মহল ইসলাম বিদ্বেষী শিক্ষা মন্ত্রীর পেয়ে তারা অষ্টম শ্রেণীর জাতীয় পাঠ্যক্রমে আরাকান এবং রোহিঙ্গা মুসলমানদের ইতিহাস নিয়ে দেশের বিরুদ্ধে পয়সা দিয়ে জাতীয় পাঠ্যক্রমে নির্লজ্জ মিথ্যাচার যখন অন্তর্ভুক্ত করে আর রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকানে বহিরাগত বলে যখন তারা ইতিহাস লেখে তখন লজ্জায় আমার মাথা নত হয়ে যায় শিক্ষা কোন দেশের শত্রু লুকিয়ে আছে তার মুখোশ উন্মোচন করে জনতার সামনে তার বিচার করতে হবে বিচার করতে হবে বিচার করতে হবে ব্যাপারটা খুব বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার এটা খুব সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয় বলবেন কারণ কি আমি একটু বলি আপনারা দেখেন মোখতারাম হাজরিন আপনারা জানেন রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন বাংলাদেশ এবং মায়ানমার মুখমুখি অবস্থায় আপনারা জানেন জাতিসংঘে মায়ানমার এবং বাংলাদেশ মুখমুখি অবস্থান নিয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের সরকার রোহিঙ্গাদের ইস্যু নিয়ে তাদের সঙ্গে বাদারবাদ লিপ্ত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদ এবং জাতিসংঘের পরিষদের ভাষণে পরিষ্কার কথাগুলো নির্লজ ভাবে এখনো পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে আসছে এই বিষয়টা আস্তে আস্তে গড়াতে গড়াতে আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়াতে পারে যদি বাংলাদেশ দাবি করে না রোহিঙ্গারা বাঙ্গালি নয় বাংলাদেশের নাগরিক নয় বরং রোহিঙ্গারা হল আরাকানের আদিবাসী আর একই ভাবে যদি মায়ানমার সরকার অস্বীকার করবে যে না রোহিঙ্গারা আরাকানের অধিবাসী নয় আর তখন যদি মায়ানমার সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রমাণ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি খরচে প্রচারিত প্রকাশিত প্রণীত জাতীয় পাঠ্যপুস্তকের অষ্টম শ্রেণীর এই ইতিহাসকে প্রমাণ হিসেবে আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করে তখন আমার দেশের প্রধানমন্ত্রী নাকটা সেখানে কেটে পড়বে গোটা বাংলাদেশ সেখানে লাঞ্ছিত হবে মিথ্যাচার এটা বাংলাদেশ বিরোধী এক গভীর ষড়যন্ত্রের বহির প্রকাশ কিন্তু নিতান্ত দুঃখ এবং পরিতাপের ব্যাপার এত বড় জালিয়াতি এত বড় জচ্চুরি ইতিহাসের এমন নিকৃষ্ট হয়ে গেল যখন ক্লাস ওয়ান এর বয়ে দিয়ে হয়। তোমাদের উৎপাতে এদেশের মানুষ মধ্যরাতেও শান্তিতে ঘুমাতে পারে না দেশপ্রেম মারাও তোমরা এখন তোমাদের দেশপ্রেম কোথায় যখন বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতিবিদরা কথা বলে না আওয়ামী লীগ কথা বলে না বিএনপি কথা বলে না কথা বলে না বিএনপি কথা বলে না বলতে চাই সামনে ডিসেম্বর তারপরে আসবে জানুয়ারি দুই সাল শুরু হবে নতুন পাঠ্য পুস্তক প্রণীত হবে তৈরি হবে আবার স্কুলগুলোতে যাবে এই মিথ্যাচার পরিবর্তন না করা হয় টেকনাফ থেকে মুসলমানদের কোন স্কুলে বিকৃত ইতিহাস সম্বলিত বই ঢুকতে দেওয়া হবে না আমার সর্বশেষ আজকে রোহিঙ্গা মহাজেরা তারা হৃদরদের হক আদায় করে দিয়েছে রোহিঙ্গা মহাজেরা যদি তারা ইমান ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করত শত বছর পর্যন্ত আঘাতে হতো না তারা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতো তাদের সন্তানদেরকে নিয়ে সামরিক চান্তা দর্শনা ফুটবলের মতো সন্তানদেরকে নিয়ে খেলতে পারত না আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কে সহ্য করে নিয়েছে তাদের সন্তানগুলোকে কেটে টুকরো টুকরো করা হোক হাসি মুখে মেনে নিয়েছে তাদের স্বামীদের বুক বুলেটের আগাতে হোক মেনে নিয়েছে তাদের দেশে তাদের উপর যে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে তার করুণ বিবরণ কোন মানুষের পক্ষে বিবরণ দেওয়া সম্ভব নয় মিডিয়ার মাধ্যমে জেনেছি গোটা বিশ্ববাসী রোহিঙ্গাদেরকে নিয়ে উপহাস করে রোহিঙ্গা মেয়েদের নাকি ঘন ঘন সন্তান জন্ম হয় এটা নিয়ে উপহাস করা হয় হাসি করা হয় কিন্তু জানতে কেন হোহিঙ্গা মায়েরা বছরে বছরে প্রতি বছর সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেওয়াটা তাদের জন্য খুব হাসির বিষয় নয় খুব আনন্দের বিষয় নয় স্বাভাবিক বিষয় নয় পৃথিবীর সব দেশে সন্তান জন্ম দিলে ভাতা পাওয়া যায় তার ভাতা পৌঁছে দেয়া রাষ্ট্রীয় আইন এটা কথা ঠিক মোখতারামাজরিন অথচ মায়ানমারের রোহিঙ্গা মুসলমান মায়েরা যখন সন্তান প্রসব করে ভাতা তো দূরের কথা চিকিৎসা ব্যবস্থা পায় না সে মাকে রাত গভীরে উত্তাল তরঙ্গ পানি দিয়ে বাংলাদেশের হয় কক্সেস বাজার না হয় চট্টগ্রামে তাকে চিকিৎসা গ্রহণ করতে হয় মোখারাম ও দুনিয়ার বিশ্ব সভ্যতা আজ তোমাদের মুখের উপর পেশাব করতে আমাদের লজ্জা লাগে জাতিসংঘ মারাও জাতিসংঘ তোমরা জাতিসংঘে নারীর অধিকার মারো আর রোহিঙ্গা আমার মা আমার বন তার প্রকৃত মা নারীর মর্যাদা থেকে তোমাদের সামনে বঞ্চিত হয় তোমরা কোন কথা কথা ঠিক না বেঠিক আমাদের কেউ কেউ প্রশ্ন করেছিল ওদেরকে তোরা এত দুর্বিশহ অবস্থায় মাথা হেট হয়ে আসবে যে আমরা পঞ্চাশ কোটি ভাই থাকতে এই হলো আমাদের বন্ধের করুণ চিত্র তারা বলেছে যখন মধ্যসুরা আমাদের বাড়ি ঘরগুলোতে আক্রমণ চালায় আমাদের পুরুষদেরকে কখনো ধরে নিয়ে যায় গুম করে দেয় অথবা কখনো ব্রাস ফায়ার করে তাদের বুকগুলোকে উত্তাল তারা উন্মাতাল হিংস্রতা মেতে উঠে আমাদেরকে গণ ধর্ষণ করে ওদের ওই গণধর্ষণ থেকে বাঁচতে পারে শুধুমাত্র রোহিঙ্গার ওই সমস্ত যুবতী নারীরা जर गर्भान थके गर्भवती माएरा धर्षण करना गर्व सतान धारण कर প্রতি বছর সন্তান জন্ম দিয়ে পার্শ্ববর্তী থানায় গিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার নাম নিবন্ধন করি শুধুমাত্র এই জন্য আমরা আমাদের ইজ্জত দিতে চাই না বলে ও মুসলমান একবিংশীতে যে জাতির মায়েরা বোনেরা বরণ করে নিতে পারে কথা ঠিক না বেঠিক আমার আখেরি পাগান হলো এই রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে বেশি কথা আমি বলতে চাই না আমার কথা হলো তারা হিজরতের হক আদায় করে দিয়েছে এবং মর্যাদা দিয়ে তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়ার জন্য যা করতে হয় বাংলাদেশ সরকারকে তাই করতে হবে কথা ঠিক ঠিক শুধু মানবিক সাহায্য যেভাবে স্পষ্ট ভাষায় বলেছেন প্রয়োজনে রোহিঙ্গার দুই লক্ষ যুবককে স্বাধীনতার ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের হাতি আর হাতে তুলে আমরা। মহাজ আমার সর্বশেষ কথা হলো এই আজকে রোহিঙ্গা সমস্যা শুধু সমস্যা নয় রোহিঙ্গা সমস্যা শুধু সমস্যা নয় রোহিঙ্গা সমস্যা শুধু ইসলামেরও সমস্যা নয় যেমনি ভাবে ইসলামের সমস্যা উন্মতে মুসলিমার সমস্যা তেমনি ভাবে রোহিঙ্গা সমস্যা আজকে বাংলাদেশের স্বাধীনতার সাথে সমস্যা বলবেন কিভাবে রোহিঙ্গারা কি বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিবে আমি বলবো প্রস্তুত হচ্ছে এই নীল নকশার মাধ্যমে আমার বাংলাদেশের অখণ্ডতাকে ভণ্ডুল করবার অখণ্ডতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে দেশপ্রেমিক রাষ্ট্রবিজ্ঞানী এবং সচেতন নাগরিকরা বলছে বহুদিন ধরে চলছিল এই আরব বিশ্বের শান্তির ঘুম হারাম করে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার এই মুসলমানদের শান্তি প্রিয় ভূখণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য অনন্য জায়গা পার্বত্য অঞ্চলকে ও বীর চট্টলার জনতা স্বাধীনতার জন্য দেশের মাটির জন্য তোমাদের অনেক অবদান বাংলাদেশ স্বীকার করে আরেকবার তোমাদেরকে এই স্বাধীনতার সপক্ষে ঐতিহাসিক প্রমাণ রাখতে হবে হজুর কি প্রশ্ন কি প্রশ্ন কি পরীক্ষা দিতে হবে এখনই রক্ত দিতে হবে না তবে সজাগ এবং সচেতন থাকতে হবে ষ ব্যক্তি কুয়েত দখল করবার চব্বিশ ঘন্টা লাগে না সাম্রাজ্যবাদী ইঙ্গ মার্কিনদের নৌবহর আরব সাগরে এসে হাজির হয়ে যায় কথা ঠিক না বেঠিক ঠিক যেখানে ইসলামের নামে রাজত্ব আর যখন অনসান সূচির নেতৃত্বে এখানে মানবতার ভয়াল বিপর্যয় ঘটে তখন তোমরা মিষ্টি মিষ্টি কথার নাটক সাজাও মুসলমানদের কি এতটা বোকে বোকা মনে করলে তোমরাই নিজের এই বোকার স্বর্গে বসবাস করছো मुसलमान के बाद रतधकारी छवल मेरे दिन बेलिओ खान मिशनारी देर मध्यम सेवार नामे ओझा झाड़ते আমরা জানি তোমরাই রাতের অন্ধকারে কান্নাগিরি হয়ে ছবল মেরেছো। এবার তোমরা দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে এসেছ বাহারি পোষ মনাজ অতীত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উনিশশো বিরানব্বই সালেও এনজিও দের মুখোশ উন্মোচন করেছিল দুই হাজার এনজিওরা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলবার সামর্থ্য পাবে না সুযোগ দেওয়া সাড়ে চার থেকে পাঁচ লক্ষ শিশু সন্তান রোহিঙ্গা বয়স্ক নারিয়ার শিশুরা তারা ইমান ছাড়বে না কারণ তারা ইমানের জন্য সব ছেড়ে এসেছে তারা ইমান ছাড়বে না আজকের পাশ্চাত্যের খ্রিস্টবাদ প্রতিবাদ আমরা করি না টয়লেট বানায় দিবি ভালো কথা টয়লেট বানা শুধু আমাদের বানানো টয়লেট যেন ব্রাকের সাইনবোর্ড আমরা দেখতে না পাই চাপকল বসাবি বসা নিজেরা পয়সা খরচ করে টিউব বসাও তোমরা তাদেরকে তাবু বানিয়ে দিবা তাও দাও আমাদের কোনো কথা নাই তোমরা স্কুল বানিয়ে তাদেরকে শিক্ষা দেবা শিক্ষার ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু শুধু আমি দেশের সরকারকে দেশের প্রশাসনকে এবং দেশের মিশনারি স্কুলগুলোতে শতভাগ রোহিঙ্গা শিশুদেরকে কি শিক্ষা প্রদান করা হবে তাদের শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ইসলামী শিক্ষাবিদদের মাধ্যমে এবং নির্ভরযোগ্য অরমায় গ্রামের মাধ্যমে তাদের পাঠ্যসূচী করে তাদেরকে সে আলোকে শিক্ষা প্রদান করতে বাধ্য করতে হবে অন্যথায় কোন খ্রিস্টান মিশনারিদের দেশ বিরোধী ষড়যন্ত্র আমরা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না তারা চায় ব্রেন ওয়াশ করতে তারা চায় সাড়ে চার লক্ষ শিশুকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে মগজ থলাই করে আগামী ২৫ বছর পর পঁচিশ লক্ষ খ্রিস্টান যুবকের রূপান্তর করতে আর এই পঁচিশ লক্ষ যুবককে যদি তারা ধর্মান্তরিত করতে পারে আজকের শিশু ২০ বছর পর যুবক আজকের তরুণ পনেরো বছর পরের যুবক এই ছিনিয়ে নিতে পারে শুধু ইসলাম বাংলাদেশের এক দশমান আমার স্বাধীন ভূখণ্ডের এক দশমাংশের স্বাধীনতা হরণ চক্রান্ত চলবে কাজেই বলতে চাই লক্ষ্য উদ্দেশ ইসলামের বক্তব্য জনতা লীগ করতে পারত বিএনপি করতে পারত রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে আজকে ওলামায় একরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একটা শপথ গ্রহণ যদি পার্বত্য অঞ্চলের রোহিঙ্গা দুর্গত শিবিরের খ্রিস্টান মিশনারিরা একজন ধর্মান্তর করবার চেষ্টা করে তেতুলিয়া চেষ্টা করে আর রুখিয়ার দিকে টেকনাফের দিকে রোহিঙ্গা দুর্গত শিবিরের দিকে লং হবে লং হবে ল আলেম সমাজ মানবতার পক্ষে যেভাবে দাঁড়িয়েছে জীবন জীবনযাপনকারী রোহিঙ্গাদেরকে যেভাবে আত্ম মানবতার সহায়তা দিয়েছে সেই সহায়তা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাব ভাবমূর্তিকে সমুজ্জ্বল করেছে আজ বাংলাদেশ বিশ্ব মানবতার রোল মডেল আমি বলি মানবতার সেবা করা যদি বাংলাদেশের জন্য গৌরবের হয়ে থাকে এ এ গৌরবের গৌরবের সরকার নয় বাংলাদেশের সেনাবাহিনীও ততটা নয় এ গৌরবের অধিকারী আমলিক পিএনপি নয় এ গৌরবের আশি পার্সেন্টের অধিকারী এদেশের সমাজ এদেশের হেফাজতে ইসলাম কথা ঠিক চাপ টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন আপনার তাদের জন্য নিরাপদ স্যানিটেশনের জন্য টয়লেট নির্মাণ করে দিয়েছেন এই সব কিছুর পর তাদের শিক্ষা তাদের সংস্থা আপনার তাদের মধ্যে শিক্ষা শিশু শিক্ষা এগুলো নিশ্চিত করবার জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এবং ইমান হেফাজতের জন্য রোহিঙ্গা দুর্গত শিবিরের পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদ গুলো নিয়ে অপপ্রচার চলছে মসজিদ নাকি বেশি হয়ে গিয়েছে আমি ঢাকা থেকে কমপক্ষে গতদের মাসে দুই মাসে ছয় বার গিয়েছি সেখানে আমার প্রত্যক্ষ দর্শনের সাক্ষী হলো এই রোহিঙ্গা দুর্গত শিবিরে গড়ে উঠা মসজিদ গুলোতে যে কেউ যান আলেম সমাজ মসজিদ বানিয়েছে দেশের তৌহিদি জনতা নিজেদের পকেটের পয়সা খরচ করে এগুলো স্থায়ী মসজিদ নয় আমরা বলেছি যতদিন দুর্গত এই মহাজেরা থাকবে তাদের ঘর থাকবে তাদের বসতি থাকবে ততদিন তাদের নামাজ এবং তাদের শিশুদের কোরআন শিক্ষার জন্য এই মসজিদ ঘরগুলো থাকবে। ঠিক না পে ঠিক যদি গোটা রোহিঙ্গা শিবিরে গড়ে উঠা মসজিদ ঘর একটা একটা কটি চেষ্টা করা হয় একটা মক্তবের মতো খুলে ফেলবার চেষ্টা করা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে দেওয়া হবে না ইনল্লা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করা হয়েছিল পশ্চিম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ওরা এখন আমাদের দিকে তোমরা তোমাদের দুর্বী সন্ধির নীল নকশা ঘুটিয়ে না দাও সালের পর থেকে প্রয়োজনে আবার নতুন মুক্তিযুদ্ধ হবে আবার নতুন মুক্তিযুদ্ধ হবে